ارايت الذي ينهى عبدا اذا صلى ارايت ان كان على الهدى او امر بالتقوى ارايت ان كذب وتولى الم يعلم بان الله يرى كلا لئن لم ينته لنسفعا بالناصيه ناصيه كاذبه خاطئه فليدع سندع الزبانيه كلا আমরা আলোচনা করেছিলাম সৈয়ব হারির প্রথম অনুচ্ছেদের হাদিস হতে ইমাম আপনি আপনার নামে পড়ুন যিনি সৃষ্টি করেছেন মানুষকে আলাক থেকে আলাক মানে হচ্ছে জমাট রক্ত তুমি পড়ো রুক আকরম তোমার রব অতি দয়াশীল আল্লা শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন ইনসানকে মানুষকে জানতো না এই আয়াতগুলি সর্বপ্রথম ওয়াহি হয়েছে মোহাম্মদ রসুল্লাহ সাল আলিহি ওপর আপনারা গত দর্শে শুনেছেন তার বিস্তারিত আলোচনা বলেন তুমি তোমার রবের নামে পড়ো জিনিস সৃষ্টি করেছেন যিনি সৃষ্টি করেছেন কি সৃষ্টি করেছেন বলেননি অর্থাৎ যত সৃষ্টি আছে সব সৃষ্টি যিনি সৃষ্টি করেছেন সেই রবের নামে তুমিও পড়ো হান্লাহ বুঝতে পারছেন আপনাকে কে সৃষ্টি করেছে আমাকে কে সৃষ্টি করলো আকাশকে কে সৃষ্টি করেছে গ্রহকে কে সৃষ্টি করলো চন্দ্রকে কে সৃষ্টি করেছে সূর্যকে কে সৃষ্টি করলো জমিনকে কে সৃষ্টি করলো জমিনের উপরে যা কিছু আছে সব কিছুকে কে সৃষ্টি করলো সমুদ্র কে সৃষ্টি করলো প্রাণী কী সৃষ্টি করলো আচ্ছা যেসব বস্তুতে প্রাণ নাই ওগুলো কে সৃষ্টি করলো সব সৃষ্টি করবকিছুর সৃষ্টি কর্তা একমাত্র আল্লাহ তাই এখানে বলেছেন সৃষ্টি কর্তা যিনি তিনি হলেন আল্লাহ সুবাহ আকাশ এর উপরে সাত আকাশ উপরে সিদ্ধুল মুহা এরকম হ্যাঁ আল্লাহ রবীনের কুর্সি সুবাহ আর আল্লাহ রবীন্ন কোথায় রয়েছেন আর আমাদের আকিদা রবীন্ন আল্লাহ বলেন কোথায় কিন্তু কিরকম বলবো না কি ওটা তোমার কথা যেভাবে আল্লাহ বলেছেন আল্লাহ রসুন সাল্লাহাম বলেছেন ওইভাবে আমাকে বিশ্বাস করতে হবে কোথায় আছেন আল্লাহ আর প্রথমে বললেন তারপরে বিশেষ করে মানুষের কথা উল্লেখ করেছেন আরশের কথা উল্লেখ করেননি লহের কথা উল্লেখ করেননি কুর্সির কথা উল্লেখ করেননি সাত আকাশের কোথায় উল্লেখ করেননি সূর্যের কথা উল্লেখ করেননি চন্দ্রের কথা উল্লেখ করেননি এত বড় বড় গ্রহ যেগুলো উল্লেখ করেননি উল্লেখ করেছেন বলেছেন মানুষের কথা মহান বলেন মানুষের ইজত কথা এই যে এক একটা গ্রহ সূর্যের তুলনায় কত বড় আরেক গ্রহ সূর্যের তুলনায় আরো কত বড় এর চেয়ে সূর্যের তুলনায় কত কত কত বড় ঐসব গ্রহের কথা উল্লেখ করলেন না এই জায়গায় এমন কেরালার আর সে কথা উল্লেখ করেননি মানুষের কথা উল্লেখ করেছেন মানুষের ইজ্জত আমি তোমাদের রব আমি তোমাদের সৃষ্টি কর্তা তাহলে তোমাদের সামনে কোন বিধান পেশ করলে তোমাদের জন্য কল্যাণ হবে আর তোমাদের উপকারে আসবে এটা আমি বেশি জানি তোমরা মানে হলো জমাট রক্ত আরবিতে ওই আলাক বলা হয় নুৎফাহ প্রথমে বীর্য তারপরে ওইটা রক্তে রূপান্তরিত হয় তাই না জমাট রক্ত হয় প্রথম চল্লিশ দিন মানুষেরা মায়ের পেটে ওই শুক্রবিন্দুর মতো থাকে তারপরে চল্লিশ দিন ওই আলাকের আকৃতি থাকে জমাট রক্ত এরপরে হয় গুস্ত মুপ গুস্তের টুকরা আল্লাহ উল্লেখ আলম্লে বলেছেন আল্লাহ মানুষকে সময় লোকজন পায়নি উদ্ঘাটিত হয়নি যে মানুষেরা যে আগে এরকম রক্তের মতো ছিল জমাট রক্তের মতো ছিল অথবা পরবর্তী তেহাদা চাপানো মতো ছিল যার ফলে অনেক বিজ্ঞানী এই সময় আমরা নিজেরা দেখেছি এই সৌদি আরবের দামে কোন এক কনফারেন্সে একজনের অধিক ভালো ভালো বিজ্ঞানী ইসলাম কবুল করেছেন এই আয়াতগুলিকে রিসার্চ করে বলিস বলে কি রকম ছিলেন মোহাম্মদাহ ইসলাম কোন স্কুলেও পড়েননি মাদ্রাসায় যাননি কোনো পণ্ডিতের কাছে তিনি পড়েননি এত সত্য এইরকম তারা অবশ্যই উপরওয়ালা রব আমিনের পক্ষ থেকে বুঝা দরকার কিনা আমরা তো পড়ি প্রথম ও আসলো পাঁচটি আয়াত চাচাই করেছেন কি ছিলেন সোলাতাম মা তুমি ততলু মিন কবলিহিমিন কিতাবিন এর পূর্বে তুমি কোন রকমের কোথাও কিতাব না। আর তোমার দানহা দিয়ে কিছু লিখতেও না আল্লাহ রব আলমিন তার উপর কিতাব নাজির করেছেন ওহি করেছেন রব আলমিন তাকে শিখিয়েছেন এই জন্য তিনি শিখেছেন তাই রব বলেছেন আল্লাহ রবুল আলমিন বলেছেন অন্যত্র বলেছেন তাই না মিন মিন আমি মানুষকে মাটি দিকে সৃষ্টি করেছি কাঁচা মাটি আবার শুকনো মাটি টন টন টন ট করে এরকম মাটি দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি বিভিন্ন রকম বলেছেন তাহলে বিভিন্ন স্তর সম্পর্কে রবাহ আলমী বিভিন্ন সময় বলেছেন তাইলে আসল মানুষ সৃষ্টির আসল কি মাটি আসল হচ্ছে আর এর পরবর্তীতে আদম আরামকে সৃষ্টি করলেন মাটি থেকে আর হওয়ার এরপরে এই দুইজন হলেন যুগল তারপরে ওই নিয়মতান্ত্রিক রব্বুল আলমিন মানুষকে এবারে সৃষ্টি করছেন শুক্রবিন্দু থেকে তারপরে শুক্রবিন্দু এটা রূপান্তরিত হয় তারপরে তার রূপান্তরিত হয় মাংস টুকরা। তারপরে চল্লিশ দিন তিন চল্লিশ যাওয়ার পর রাতে প্রেরণ করে ফিরিশা সুবাহ আমাদের একজনে একজন তার মায়ের পেটে চল্লিশ দিন পর্যন্ত বীর্যার পরে আলিক তারপরে আলাকা হয় এরকম অর্থাৎ আরো চল্লিশ দিন আলাকা আর আলাকাই হচ্ছে রক্তপিণ্ড তারপরে কোন মুদগা তার মিছিল তারপরে মুদগা হয় মুদা মানে গোস্ট ওই যে একজন লোক একটা বই লিখেছেন ইসলাম সম্পর্কে কিঞ্চিত ধারণা তিনি পেশ করেছেন তাতে এই যে মুদ গাহ মুকম হয় আলাকা কিরকম হয় তার চিত্র তিনি তুলে ধরেছেন বলেন কেন চিউ গাম বলেন যেহেতু খায় এই গামটা কিরকম খায় মানুষের চিউম চাবিয়ে খায় আচ্ছা মুখ দিয়ে চাবালেন এরকম দাঁত দিয়ে এরকম করেন যাবে আপনার দাঁতের দাগ পড়ে আছে আমরা তো আগে বলে দিতাম যে মধানে হচ্ছে গুস্তের টুকুরা কিন্তু তার তাকিক পরবর্তীতে জানতে পারলাম সুবাহ আর ওই বৈজ্ঞানিক আপনার সামনে তুলে ধরেছে বলছে দেখো মুদানো একটা দেখবে তুমি ওইটা মানুষের যে মুদগা অবস্থা ওইটা চাবানো বস্তুর মতো বলিস কিন্তু আগে বুঝতাম আপনি বললেন জমাট রক্ত আর আরবিতে আমরা কি বলি আলাক মানে হচ্ছে জুক মায়ের পেটে যে জমাট রক্ত থাকে কি রকম একটু দেখো তুমি জমাট রক্ত দিকে আর একটা জুক এক দিকে রাখো জুক আমরা জুক ছিনে নাকি বাংলাদেশের মানুষ কেন চিনবে না আর কলিকাতার মানুষ কেন চিনবে না আমাদের দেশে আমাদের এলাকায় তো যুগ বেশি ঠিক না ভাই পানিতে পর্যন্ত যুগ থাকে চলে যুগ দেখছে বলে দেখো জমাট রক্ত আর ওই যুগের মধ্যে পার্থক্য কিরকম দেখো দেখা যাচ্ছে ওইরকমই ওই জমাট রক্ত মায়ের জোড়াইতে এরকম চলাফেরা করে যুগের মতোই চলছে তার কাছে আসছেন ফিরিস্তাফি হুহ এর মধ্যে এবারে তিনি রু ফুকেন রুহ ফুক আল্লাহর পক্ষ থেকে এবার কিছুই ছিল না রুফ ছিল না তিন চল্লিশ যাবার পরে রুহ আছে এবারে যখন রু এসে যায় তিন মাস হলো চার মাস হলো তাতে চলে আসে রু এবার মানুষ হয়ে যায় সুবাহ রহমতুল্লাহ আলী বলেছেন এই কিতাবে আছে তার ফতোয়া আছে মাস অতিক্রম হওয়ার পর যদি তাহলে এই অবস্থায় কি করতে হবে বলছেন ও বা আগে যদি কোন বাচ্চা মারা যায় মানে যেমন এটা কি হয়ে গর্বপাত গর্বপাত হয়ে গেছে চার মাস হওয়ার আগে তাহলে এই অবস্থায় বা আমরা বাচ্চা না বলে বলি গর্ব যে গর্ব ছিল তা পাত হয়ে গেছে গর্বপাত হয়ে গেছে চার মাসের পূর্বে তাহলে এই অবস্থায় তাকে গুজল দেওয়া যাবে না দেওয়ার কোনো বিধান কাফন ও পরানো যাবে না সালা তার নেই আর একে কিয়ামতের দিন উঠানো হবে না যেহেতু সে এখনো মানুষ হয়নি সুবাহ চার মাসের আগ পর্যন্ত আর যদি চার মাস হওয়ার পরে চারমাস পরিপূর্ণ হয়ে গেছে তারপরে গর্বপাত হয়ে যায় এই অবস্থায় তাকে গোসল দিতে হবে কাফন পড়াতে হবে তার সলা হবে অর্থাৎ জানাদার সলা আর তাকে কবর দাফন করা হবে কেন যেহেতু সে ইনসান মানুষ হয়ে গেছে কারণ তার ক্ষেত্রে এসে গেছে বলছেন তার নামও রাখা হবে অনেকে করে না তাই না এরকম বাচ্চা যার যেটি মায়ের পেট থেকে বের হয়ে গেছে তার সরাসরি জানাজা পড়েছেন কোন তাই হয়তো কোনো আলিম নেজা যে খালাস না কিন্তু আপনি যখন উবের টানেন উভয় হাদিস রহমান যদি বলেন যে উভয়টাই সহি বলেন তাহলে এই অবস্থায় আপনাকে কি করতে হবে এই যে বক্তব্য রেখেছেন শেখ রহিম রহমতুল্লা এটা থেকে নিয়ে সহজ যার সলাতুলি জানানো পড়েননি সে কোনটা চার মাসের আগে যার গর্বপাত হয়েছে যেটা গর্বপাত হয়েছে চার মাসের আগে তার সলাাতুলি জানানো পড়েননি আর চার মাস হওয়ার পর যেটা হয়েছে ওইটা সলাতুলি জানানো পড়েছেন কেন যেহেতু কেয়ামতের দিন তাকে তার নাম ধরে রাখা হবে তাই তোমার সন্তান হয়ে গেছে চার মাস অতিক্রম হয়ে গেছে তার মধ্যের এসে গেছে এবারে তোমার উচিত না। আল্লাহ জানে ক্লিনিক দিকে যদি যায় এরকম হয়তো হালকা হালকা দেখা যাচ্ছে আল্লাহ আমাদের হেফাজত করো আল্লাহ জানা দরকার চার মাস হওয়ার পরে বাচ্চা যদি সন্তান বা গর্ব যদি মায়ের পেটে না ঠিক তাহলে এই অবস্থায় তার ক্ষেত্রে তার আকিকাও করানো হবেছেন আকিকাও করানো হবে সে যেহেতু তোমার সন্তান তার নাম কেন রা আকবর কিন্তু বলছেন কিন্তু এই অবস্থায় আকিকার ঐরকম গুরুত্ব নেই যে গুরুত্ব রয়েছে ওই বাচ্চার যে আকিকা হয় ওই আকিকার ক্ষেত্রে যতটুকু তাগিদ বা তাগিদ এসেছে ওই তাগিদ এর মধ্যে নাই। কিন্তু আমাদের ক্ষেত্রে স্পষ্ট হয়েছে এই হাদিস দ্বারা যে হাদিস সহি মুসলিম আল্লাহ রসুন ইসলাম বলেছেন তিন যাবার পর গর্বে যে বাচ্চা গর্বে আছে তার মধ্যে কি আসে রোহ জলে আসে এবারে যখন রোহ জলে আইল তখন সে তোমার সন্তান হয়ে গেছে সে ইনসান হয়ে গেছে সে যেহেতু ইনসান হয়ে গেছে মানুষ হয়ে গেছে এই অবস্থা সে তোমার সন্তান হয়ে গেছে আলহামদুলিল্লাহ তাই এই বিধানটি আপনারা প্রচার করার চেষ্টা করবেন জানাবার চেষ্টা করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলা অনেক সময় বাংলার ক্রেনিগুলিতে আমি শুনেছি সত্যনবিত্তল্লা আমি জানি না ছয় মাস মাসের বাচ্চাকে তারপূ একশো একুশ দিন হয়ে গেছে সাথে সাথে তার মধ্যে কি চলে আসছে রোস চলে আসছে এবারে যখন মানুষ বড় হয় যায় চল্লিশ শেষ তিন চল্লিশ আসলে নিয়মতান্ত্রিক যদি বাচ্চা থাকে পেটে তারপরে নিয়মতান্ত্রিক ওখান থেকে বাচ্চা বের হয় সাধারণত নয় মাস নয় মাস মায়ের পেটে বাচ্চা থাকে সুবাহান ওখানে খাওয়ায় কিরকম ওখানে লালন মালন কে করে সুবাহান বিশ্বাস আছে তাহলে ওখানে কে খাওয়ালো বলছো আল্লাহ আচ্ছা তুমি ওখান থেকে বের হয়ে তোমাকে কে খাওয়াবে এই মুসলমান পর্যন্ত শোনা যায় এরকম করে অনেক যদি না কিছু মুসলমান নামদানি মানুষ এরকম আছে যদি জানতে পায় মায়ের পেটে মেয়ে হয়ে আছে তখন ওটাকে বাদ করিয়ে দে আপনি কি না করে তুমি হয়তো দেখছো এখন আমি করি বাচ্চা যদি একটা হয় যে আমাকে খাওয়াবে কে আচ্ছা ছেলে যদি হয় তাহলে বড় হলে আমাকে আমার লালন পালন করবে মেয়ে তো আরো মুশকিলা বিয়ে দিতে হয় বিয়েতে কত টাকা লাগে আবার কত ঝামেলা যদি ওখানে আরো কোনো অসুবিধা হয় তাহলে আরো মুশকিল হায় রে বাবা রে বাবা রে তাই মেয়ে আর রাখবো না মক্কার মুশিকদের কাজ ছিল ওরা ওই জমানায় মেয়েদেরকে মানুষই মনে করতো যার ফলে মেয়ে জন্ম দিলে সাথে সাথে নিয়ে জিন্দা দাপন করে দিত দাফন মানে কি দিতামতের দিন রব্বুল আলমিন এই যে মেয়েকে জিন্দা দাফন করে দেওয়া হয়েছে তাকে জিজ্ঞেস করবেন তোমার কোন অপরাধ ছিল কোন অপরাধের কারণে তোমাকে তোমাকে হত্যা করা হয়েছিল তাকে বলা হবে এর উদ্দেশ্য কাকে শাস্তি দেয় বাবাকে অথবা যে তার অভিভাবক তাকে আমি আমাকে এবং আপনাদের সকলকে বাচ্চা দের মালিক আল্লাহ ছেলে দের মালিক আল্লাহ মেয়ে দের মালিক ও আল্লাহ আপনাদের সকলকে বলছি খবরদার যদি ছেলে হয় তাতেও খুশি থাকো মেয়ে হয় তাতেও কি থাকবে খুশি তুমার নিয়ন্ত্রণের কিছুই না সবকিছু আল্লাহ রব বলছেন আকাশ জমিনের মালিকানা সত্য আল্লাহ কার বলেন তো আকাশ কান কিছু কার আল্লাহ বলেন তাহলে এবারে তুমি চিন্তা করো হে ইনসান খেয়াল করো ইয়াহা বলি মাই ইসান ও ইয়াহা বলি মাই দু আল্লাহ যাকে চায় তাকে শুধু মেহে দে আর যাকে চায় তাকে শুধু ছেলে দে তাহলে ছেলে মালিক ছেলে দেওয়ার মালিক তুমি না তুমি হয়তো বলতে পারো না না অমুক বাবার কাছ থেকে যদি একটা তাবিজ নিয়ে আস তাহলে তাহলে বোঝা গেল আল্লাহ বলেছে আমি যাকে চাই ছেলে দেই আর যাকে চাই মেয়ে দেই আর ও বলছে না আমার বন্ড বাবা যা বলবে তাই হয়ে যাবে বন্ড বাবা তাবিজ দিয়েছে ছেলে হয়ে যাবে তার বিশ্বাস ও ঠিক খবরদার ওরকম করবেন না তাবিজ তাবিজ নাই আল্লাহর কাছে চান কার কাছে চাইবেন্লা ইহ আলিম কদীর আল্লাহ বলেন। আল্লাহ যাকে চায় তাকে তিনি তাকে তিনি নারী নারিদেন সবকিছু আল্লাহর হাতে সমান যদি ওর ছেলে হয় ছয়টা তো মেয়ে হচ্ছে ছয়টা দেখেছেন দেখেননি আচ্ছা ছেলে তিনটা মেয়েও তিনটা ছেলে একটা মেয়ে একটা আছে ওই কিছু দিনাস আরো চাই না সোহানু হুত আল্লাহর কাছে কিন্তু কত সুন্দর কি বলছে আমাকে আমার একটা ছেলে আছে একটা মেয়ে আছে আরেকটা কি খবর বলছে আমার মেয়ে আছে আচ্ছা এই অবস্থা তুমি অসন্তুষ্ট হবে না সন্তুষ্ট সন্তুষ্ট থাকতে হবে আল্লা রসুন সোল্লা ইসলাম বলেছেন যদি কারো তিন মে তিন মেয়ে থাকে আর কোন কোন রাতে এসছে বোনের কোথাও আছে সুবাহ তিন মেয়ে কিংবা তিন বুন এদেরকে নিয়মতান্ত্রিক সেল লালন পালন করে দিন শিখায় খাবার দাবার খাওয়া পরে নিয়মিত বিয়ে সাদী দে তার জন্য জান্ন হয়ে যায় সুহানি বললেন আল্লাহ রসুল বলতেন দুই মেয়ে হলে তিনি বললেন আমি আর এক মেয়ের কথা বলিনি তবে আমি যা মনে করি যদি আমি এক মেয়ের কথা বলতাম তবু আল্লাহ রসুল বলতেন তার জন্য জান্ন আমাদের হচ্ছে কি তাই তুমি এখানে দুনিয়া থেকে দুনিয়াকে অগ্রাধিকার দিয়ে দিলে জান্নাত কে বলে আমি জান্নাতের প্রয়োজন নাই তো তুমি জান্নাত কিরকম পাবে আমার কথাটা বুঝে আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ ছেলে দিয়েছে আল্লাহ শুকুর মেয়ে দিয়েছে আল্লাহ শুকুর আর আমার তো জানা আছে কত লুক আছে হয়তো মেয়ে জন্ম নিয়েছে বড় মুশকিল ঠিক না পরে যখন মেয়ে মাশাল আল্লাহ ভালো মমতার এখন বলে দেখছো আল্লাহ লসো আল্লাহ আল্লাহ কি করলো এই মেয়ের মাধ্যমে আমার কত উপ আমি কত ফায়দা পেলাম আমি এখন নজির পেশ করবো না अमार जनाम होते लुका छे। मेर मे लक्षि मे तो अपने बाप तेनालीराम लोक सम्पर् लोक बोलो एक বাচ্চা জন্ম নিয়েছে বাড়িতে এর আগে দুই মেয়ে জন্ম নিয়েছিল দুইটা তৃতীয় সন্তান এখন বাজারে দোকান আছে ওখানে টিপছে আর কি মনে মনে কি যে হয় আল্লাহ কি জয় কে জানি বলে যে তোমার মেয়ে হয়েছে আরেকটা বাজার থেকে কিরকম জানি শুনেছি আর কি এখন আর আসছে না বাজার থেকে আসে না মেয়ে শুনেছি পরবর্তীতে কোনোরকম কোন কি করবে বলে লজ্জা চলে এসছে বলুন আলহামদুলিল্লাহ তা আগে ওখানে মেয়ের কি করবো আর যখন বাড়িতে এসে দেখছে বাবরি ও বলছে ও কেন আমাকে মিথ্যা সংবাদ দিলেন ছেলে হয়েছে এখন এতো খুশি আচ্ছা এই যে একটা প্রবণতা ছেলে হওয়ার আপনার মনে যে একটা প্রবণতা এটা কিন্তু আসলে এই রকম যে যার পরিস্থিতি তার মধ্যে ইমান নিবু নিবু অবস্থা আছে ঠিক না আর যারা সত্যিকারের মুসলমান তারা সর্বাবস্থায় বলে আলহামদুলিল্লাহ এই তো আমাদের এক ভাই তার এই জায়গাটি আমি তার নাম নিবো না প্রথমে তিন মেয়ে হয়েছে আল্লাহকে ডাকতে ডাকতে ডাকতে পলার পরে আল্লাহ দিয়েছেন ছেলে একটা আবার একটা মেয়ে হয়ে গেছে সুবাহ হ্যাঁ কালকে আমাকে ফোন করে বলেন এরকম এরকম আজকে তো সাত তারিখ হয়ে গেছে তো আমি আকিকা দিতে চাই আমি নিয়মতান্ত্রিক আকিকা তো আজকে শুন না তাকে বললাম কিন্তু দেখলাম মাসাল্লাহ সে আলহামদুলিল্লাহ ভালোই আমি বড় খুশি তার উপর যদিও সে আমাদের সেন্টারে আসে না কিন্তু পঞ্চম আরেকটা মেয়ে হয়ে গেছে বলছে সে আলহামদুলিল্লাহ আবার সুন্দরীকে আকিকা দিচ্ছে কি বলেন ভালো কথা কিনা আল্লাহ তাকে নেবাদান করুন তার ইমান আরো তো করে দিন এই তো এখানে এই মাত্র একটা লুক আসলো আগে এসে এখানে নিয়মতান্ত্রিক ক্লাস করতো চলে গেছি কোথায় এখন বুড়ায়দা থেকে এসছে একজন মানুষ এখানে আছে আপনাদের জানা আছে কিনা হ্যাঁ যদি কোনো ব্যক্তি কোনো পথ অতিক্রম করে এর বদলে জান্নাতের পথ সহজ করে দিবেন ওর কাছে আমরা চাইব আর ওর কাছে আশা থাকবে আমরা আজকে এখানে যারা জড়ো হয়েছি আল্লাহর দিনকে সামনে রেখে আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতি বানান জান্নাতি আমাদের সকলকে জড়ো করেন বলুন আমিন এরপর শেখ সাব বলছেন এই যে মায়ের পেটের বাচ্চা আস্তে আস্তে করে বড় হলো ঠিক না ওখান থেকে বের হয় এই তার জিন্দিগি কয়টা তার এক জীবন ছিল মায়ের পেটে আরেক জীবন হচ্ছে দুনিয়ায় দুনিয়ায় একটা জীবন আমাদের তাই না এই আরেকটা জীবন আমরা অতিক্রম করছি এরপরে আসবে আরেকটা জীবন ওটা হবে বারজি জিন্দগি দুনিয়ার আখেরাতের মাঝে যে জীবন ওটাকে হয় বর্জাকি আর এর পরে যে জিন্দগি আসবে ওটা হবে আখরাত ওখানে যখন আমরা উঠব তখন আমাদের সামনে দুটি জিনিস থাকবে হয়তো জান্নাত কিংবা জাহান্নাম এবারে যদি আমরা জান্নাতের প্রতি চলি তাহলে আমাদের সকলকে আমাদের সকলকে জান্নাত পাওয়ার জন্য অগ্রসর হওয়ার তৌফিক দান করো আয় আল্লাহ তুমি আমাদের সকলকে জাহান্ন থেকে আচ্ছা এই খালাকাল আল ইনসান আলাক ای آیت سامنے ریمار سب چیز بڑا دانشیل جنلہ تم پڑھ تم کچھ جانا تما کے اللہ الله وربك الاكرم هي اكرم بالله বলার পরে الذي علم بالقلم যিনি শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে কলম কেন বললেন ما خلق الله القلم আল্লাহ পাক সর্বপ্রথম যে বস্তু সৃষ্টি করেছেন তা হচ্ছে কলম নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা انت بنিমতি রব্বিকা বিমজনুন ওয়ইননা আল্লাহ রসম খেয়েছেন ওয়াল কালাম এই যে কলম কোনো কলম বলল মা লিখবো আল্লাহ বললেন উক্ত পর্যন্ত যা হবে তুমি তা সবি লিখে দাও দেখছেন আমার নবী মোহাম্ম বলেছেন আল্লাহ রকাশ জমিন বৎসর পূর্বে বলে আল্লাহ রস্ত সৃষ্টির তকদীর আকাশ জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে লিখেছেন তাই আমি যে আজকে এখানে আসব এখানে আলোচনা করব আর আপনারা যে শুনবেন এটা লিখে আছে কিনা আজকে আপনি কোন জায়গায় যাবেন কি খাবেন কি না কোন জায়গায় চা খাবেন কি চা খাবেন না সব আল্লাহ লিখেছেন সুবাহান আল্লাহ এখানে সেন্টারে কেউ কেউ চা খেয়েছে সবাই খায়নি তাই না কেউ কেউ মনে হয়তো খাচ্ছে আল্লাহ এটা লিখে রেখেছেন ওইটা সে ওখানে গিয়ে খাবে আবার এরকম লেখা আছে কে কতটুকু উপকৃত হবে কতটুকু উপকৃত হবে না কে মনোযোগ সহকারে শুনবে আর উপকৃত হবে তাও লেখা আছে এটা হচ্ছে আমি আপনাদের সকলকে মনোযোগ সহকারে আপনারা কথা শুনবেন ইনশাল উপকৃত হবে ঠিক আছে ইনশাআল্লাহ সম্ভব যা বললাম আধা ঘন্টা বা এক ঘন্টা সব যদি না থাকে কিছু তো থাকবেই আল্লাহ আপনাদেরকে আমাকে দিনের মাধ্যমে সব সৃষ্টি শুরু হয়েছে আচ্ছা বর্তমানে আমরা শিখি একদম বাল্যকালে আমরা আগে কিরকম লিখতাম স্লেট আগে ছিল না ছিল না না আগে আরেকটা ছিল চক এখন আমরা যারা আমার কাছে আমি ব্যবহার করি চক ওই কোনোর্ড যেটা ব্ল্যাক বোর্ড যেটা কোনো অন্যরকম ওইটাও আছে ওইটাও আছে আর ছোটবেলা আমরা ওইটা ব্যবহার করতাম আচ্ছা অনেক সময় আছে বাচ্চারা কি করত মাটিতে লিখত আ অনেকটা আছে শখে লিখে হালাত ও শখেই লিখি লিখুক শখে লিখতে লিখলে কি হবে তার হাত হস্তরেখা আসবে তাই না বাচ্চাকে আপনাকে শিখাতে হবে এরকম লিখে সেটা করছে আর আপনি যদি ওইটা না লিখ আপনি শিখালেন না লিখা আপনি শিখালেন না পড়া আপনি শিখালেন জ্ঞান গ্যান গ্যান তো বাচ্চা তো জ্ঞানগঞ্জ করবে আপনি শিখালেন দেখালেন লেংটা লেন তো বাচ্চা তো দেখবে ঠিক না খবরদার সব শিখাবার আগে এই সব শিখাও না গলত পথ তুমি দেখাও না তুমি যদি গলত পথ দেখাও আর তোমার বাচ্চা যদি গলত পথ তুমি দেখাবার কারণে গলত পথে চলে তাহলে কিন্তু সে এই গলত তোমার থেকে গলত পথ দেখে যত গলত করবে সব গুণা হের সমান গুণা তোমার মাথায় ছাপবে গলত পদ দেখাবেন না বাচ্চাকে হকের পদ দেখাবেন কোরআনের পদ দেখাবেন নবীর সুন দেখাবেন না সিরকের না আল্লাফর যদি আজ আপনি বাচ্চাকে হাফিদুল কোরআন বানান আমি একটা উদাহরণ দিই হাফিজুল কোরআন যদি সম্পূর্ণ কোরআন পড়তে পারে আপনি পদ দেখিয়েছেন রব্বুল আলমিন আপনি যেহেতু আপনি তার বাপ অথবা আপনি তার মা আপনি পদ দেখিয়েছেন আপনার ছেলেকে অথবা আপনার মেয়েকে আর সে কোরআন শিখেছে হাফিজুল কোরআন হয়েছে আপনার বাচ্চা কোরআন পড়ে যতটুকু স্বভাব পাবে তার সমান স্বভাব রবাহ আলমিন এক্সট্রা আপনাকে দান করবেন যেহেতু আপনি পদ দেখিয়েছেন আপনি কি বুঝেন না শুধু গান বাদ্যন্ত্রই শিখাচ্ছেন কথিত শিল্পীদের অনুসরণ করার জন্য আপনি দাওয়াত দিচ্ছেন আল্লাহর কালাম পড়ার জন্য বেশিরভাগ আমার রব বলেছেন এই মাটি থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি এই মাটিতে আবার পুনরায় তোমাকে ফিরিয়ে দেবো পুনরায় আবার আমি তোমাকে এই মাটি থেকে পুনর্জীবিত করবো তাহলে মাটি থেকে আমরা ঠিক না বরজখি জিন্দগি বেশি আর আখরাতের জিন্দি মানুষ মারা যাওয়ার পর যে জিন্দগি শুরু হয়। যায় একরকম তার আখরাত শুরু হয়ে যায় আমি সলাধ পড়ি তো বাচ্চাও আমার সে সলা শিখবে তাই না আপনি নমাজ পড়েন না তো বাচ্চা কিরকম নমাজ পড়বে আপনি কোরআন পড়েন প্রত্যেক দিন আল্লাহর কালাম হ্যাঁ আবু তুমি পড়ো আমি পড়ব না ঠিক না আর আপনি যদি গান একটা শিখেন ওইটা কি প্রথম শিরকি গান আর আছে না কথিত নাথ সিরকি কথিত নাথ বেদাতি ওগুলি শিখতেন আরে ওটা কি তাহলে আমিও শিখতো তো কি হবে আল্লাহ আমাদের বুঝার তো তো তখন কি করবে বাচ্চা ওইটা শিখবে এই আমাদের আমাদেরকে ভালো পথে থাকা উচিত আপনি যদি ভালো পদ দেখান এই পথ ভালো পদ দেখে যে কাজ করবে তার সমানিখেছি কিন্তু মোহাম্মদ রসুল আল্লাহ আল্লাহটা বললেন কিন্তু আল্লাহ রসুল সাল ইসলাম কিন্তু তিনি ছিলেন উমি সালাম কারণ এটা সরাসরি আলমিনিসের মাধ্যমে তাকে শিখিয়েছেন মোহাম্মদ রসুল ইসলামকে যে আল্লাহ কলমের মধ্যে শিক্ষা দে ওই আল্লাহ কলম ছাড়া তোমাকে শিক্ষা দিতে পারে মানুষকে শিখিয়েছেন যা সে জানতো না বোঝাচ্ছেন হে মোহাম্মদ ইসলাম তুমি আগে না কিতাব কি হয় তুমি না ইমান কি হয় তুমি জানতেনা এই কি আমি তোমাকে শিক্ষা দিয়েছি আমি সরাসরি আমার পক্ষ থেকে তার আল্লাহ শিক্ষা দিয়েছেন কার মাধ্যমে এই হলো সাথে সাথে আমার জ্ঞান বাড়িয়ে দাও তাহলে আমরা আজকে কি বলেছি রবি আমরা কি কখনো দোয়া করি আল্লাহ তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও যে দোয়া এই বলেই আজকে এখানে আমি আলোচনা শেষ করলাম আল্লাহ আল্লাহমকিন বেহমতিহমিন আল্লাহ তুমি কল জাহান্নকে নজাত দোক্র আদাবিকে নজাত দো অ্যান বড়িয়া দাও আল্লাহ জ্ঞান এলিম মোটাবিক ছোলার তুমি আমাদেরকে তৌফিক দান করো আল্লাহ জীবন যাপন করার তৌফিক দান করোকাল মিন্ আল্লাহ তুমি আমাদেরকে নেক বানাও আমাদের সন্তান সন্ত্রাও আমাদের স্ত্রীদেরকে নেক বানাও আমাদের মা বাবাদেরকে নেক বানাও আল্লাহ আমাদের যাদের আমাদের যাদের মা বাবা মারা গেছেন আল্লাহ তুমি তাদেরকে জন্নতুল ফিরদোষ দান করো তাদেরকে খবর আদাব থেকে নাজ দাও জাহান্নম থেকে নাজাত দাও আয়াল্লাহ যারা জিন্দা রয়েছেন আল্লাহ তুমি তাদেরকে হায়াত তৈবা দান করো اللہ تمفیقن اللہ کے دان کرو جارا بیدت اللہ عالیم علیم اللہ وسلم اجمائی